গত পর্বে ব্যাপারে সালাফদের আন্তরিকতা ত্যাগ ও পরিশ্রমের কিছু ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সেই একই ধারায় আরও কয়েকজন সম্মানিত সালাফদের এলিমের প্রতি আগ্রহ ও ইলিম অর্জনের জন্য আন্তরিকতা ও ত্যাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ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 একটি হাদিস খুঁজে বের করার জন্য সাঈদ ইবনে মুসাইব রাহেমাহুল্লা দিন রাত পথ চলতেন অথচ আজ কয়েক ক্লিকের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি আর রাজি রাহেমাহুল্লাহ বলেছেন ইলম অর্জনের জন্য আমি এক হাজার ফার্সাহের বেশি দূরত্ব ভ্রমণ করেছি আর তারপর আমি হিসেব রাখা বন্ধ করে দিয়েছি এক হাজার ফার্সাক হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার অথবা তিন হাজার একশো মাইলের সমান দূরত্ব এক হাজার ফারসাক পর্যন্ত তিনি হিসেব রেখেছিলেন তারপর তিনি তা গণনা করা বন্ধ করে দিয়েছিলেন জন্য তিনি আরও কত পদ ভ্রমণ করেছেন তার হিসেব নেই ইমাম আল বুহারি রাহেমাহুল্লাহ যখন ঘুমাতে যেতেন আর যখন তার কোন বই বা হাদিস সংকলনের জন্য কোন কিছু মাথায় আসত তৎক্ষণা তিনি বিছানা থেকে উঠে সেটি লিখে রাখতেন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 আজ অবস্থায় তারা এই জ্ঞান অর্জন করেননি ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে একটি হাদিসের কিতাব সংকলন করেছেন যেটাকে আমরা শহী বখারি নামে চিনি যেসব হাদিস পুনরাবৃত্তি হয়েছে সেগুলো না ধরলে শহী বুখারিতে হাদিস আছে মোট দুই আর যেসব হাদিস পুনরাবৃত্তি হয়েছে সেগুলো সহ হিসাব করলে বুখারিতে মোট সাত হাদিস আছে ইবন হাজার আলাহ সালানির মতে সংখ্যাটি সাত হাজার তিনশো আর যদি এগুলোর সাথে তালিকের হাদিসগুলোর সংখ্যা যোগ করা হয় তাহলে ইমাম বুখারী সব মিলিয়ে তার সংকলনে মোট নয় হাজার বিরাশিটি হাদিস এনেছেন আর এই প্রতিটি হাদিস তার সংকলনে লেখার আগে তিনি দূর আকাত করে ইস্তিকার সালাত আদায় করেছেন আল্লাহ আকবর আসলে কষ্ট ছাড়া জ্ঞান অর্জন সম্ভব না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 এবং তারা যা করেছেন তার পাঁচ অথবা পঞ্চাশ পার্সেন্ট করার লক্ষ্য সামনে রাখতে পারেন যদি এতটুকুও করেন ইনশাআল্লা আপনি উত্তম অবস্থানে থাকবেন ইমাম আরনাই রাহেমাহুল্লার দিকে তাকান বইয়ের পর বই লিখে গেছেন তার ব্যাপারে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয় সেটা হল তিনি মারা যান মাত্র চৌচল্লিশ বছর বয়সে এখন আমার যা বয়স তার থেকে কয়েক বছর বেশি তিনি কখন বই লেখা শুরু করেছেন জানেন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 আদাব যেটি কুরআন বহনকারীদের আদব সম্পর্কে একটি অসাধারণ বই তারপর আল বুস্তান আরিফিন মিনহাজ আত্ম রৌদাত আতিন তহজিব আল আসমা আসমাউল লুয় এবং আত্মা করিম নামে সালার হাদিস শাস্ত্র সম্পর্কে কিতাবের সার সংক্ষেপ লিখেছেন তিনি চল্লিশটি হাদিসের সংকলন করেছেন যা ইমাম নাওবির চল্লিশ হাদিস নামে প্রসিদ্ধ এমন কোন তলিবুল আঈম পাওয়া যাবে না যার কাছে ইমাম আন্না ৪০ হাদিস বইটি নেই এমন কোন তলিবুল আইন পাওয়া যাবে না যে পড়তে গিয়ে দিনে অন্তত দশ বার ইমাম আন্না রহমাহুল্লাহ উচ্চারণ করছে না তিনি উসুল আল ফিকের উপরে জওয়াদ আর রৌদা নামে একটি বই লিখেছিলেন তিনি শাহী আল বুহার ইশারা বা ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি তার আগেই তার মৃত্যু হয়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 আবার কেউ হয়তো জান্নাতের দরজার সামনে জায়গা পেলেই সন্তুষ্ট মাত্র চৌচল্লিশ বছর বয়সে ইমাম আনী যা করেছেন অনেক সময় লক্ষ লক্ষ মানুষ মিলেও তা করতে পারে না আরেকটি উদাহরণ দেখা যাক লিসান উদ্দিন ইবনুল হাতিব রাহেমাহুল্লাহ ছিলেন স্পেনের একজন আলিম তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে তিনি একজন আলিম ও নেতা হিসেবে স্পেনে প্রসিদ্ধ ছিলেন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 আপনি বিশ্রাম নিবেন কখন ইমাম আহমদ উত্তরে বলতেন কবরে আমি তো কল্পনা করি যে ইমাম আরনা কবরে হাসেমুখে শুয়ে আছেন আমরা যত বার তার নামের সাথে রাহিমাহুল্লাহ বলছি তিনি পুরস্কার পাচ্ছেন যতদিন তার বইগুলো পড়া হবে তিনি পুরস্কৃত হতে থাকবেন কারণ তার রেখে যাওয়া আইম হল সদকাইজারিয়া এমন দান যা চলতেই থাকে তিনি কবরে শুয়ে আছেন কিন্তু পুরস্কার প্রতিনিয়ত বেড়ে চলছে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 ল এমন এক সম্পদ যা সাধনা ছাড়া অর্জন করা সম্ভব নয় এলাম রাহে এলাম রাহেমাকাল আপনি অবগত হন মহান আল্লাহ আপনার উপর রহম করুক বন উমাইয়ার বিখ্যাত খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক একবার হজ করতে গেলেন সাথে ছিল তার দুই ছেলে হজের বিভিন্ন আহকাম সম্পর্কে তার কিছু প্রশ্ন ছিল তাই সবাই তাকে বলল আতহ ইবনে আবি আবিবার কাছে যেতে আত ইবিবাহ ছিলেন একজন তাবিআই যিনি একশো হিজরিতে হিজড়িতে মারা যান আর তিনি ছিলেন একজন সদ্য মুক্তিপ্রাপ্ত কৃতুদাস তার চোখের সমস্যা ছিল এক চোখে দেখতেন না তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন আর তার গায়ের রঙ ছিল কালো জ্ঞানহীন লোকেরা যেসব নিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার মধ্যে সবগুলোই ছিল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 कारण आतार्ष्र दाड़ाते कखोई भूलते खलिफा प्रश्न करपार चिंता कर प्रश्न हिन्नी हलन एक सद्य मुक्तिप्रप्त कलो खोड़ा दास आब एक चोखे देखे ना जा सबाई तुच्छताच्छिल्ल्य कर অথচ এ ব্যক্তির কারণে খলিফা তার ছেলেদের বলতে বাধ্য হলেন তারা যেন কখনো অন্বেষণ ছেড়ে না দেয় রিজিক সবসময় নিশ্চিত কিন্তু নিশ্চিত না তাই এমন হতে পারে একজন খলিফার অনেক রিজিক আছে কিন্তু আইল নেই আমরা আইলমের অন্বেষণ করি আর আল্লাহ আল্লা সুভায়না সব সময় আমাদের তার রিজিকের ব্যবস্থা করে দেন খলিফা হারুন আর রশিদের ছিল দুই ছেলে আল আমিন আর আলমা মুন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 তিনি তার সন্তানদের বোঝাচ্ছিলেন তাই আমাদের এলমের এবং এলমের অর্জনের মহান মিশনের গুরুত্ব বোঝা দরকার ইমাম আশাফে কাছে তার আলম অর্জনের পদ্ধতি সম্পর্কে কিভাবে তিনি তার আইম অর্জন করেছেন তা জানতে চাওয়া হলো। তিনি বললেন রাহেমাহল আমি আইলমের পেছনে ছুটেছি যেভাবে একজন মা তার হারানো ছেলেকে খুঁজে একজন মার সন্তান যখন হারিয়ে যায় তখন তার কি অবস্থা হয়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 আমরা বাক্যের প্রথম শব্দ সম্পর্কে জানলাম আল্লাহ ইনসা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এ বাক্যের পরের শব্দটি অর্থাৎ রাহিম সম্পর্কে বারক আল্লাহমিম আসসালাম